থেকে কোন হাদিসে আসেনি হাজতে আলী রাদ আল্লাহ একটা আমল হিসেবে ইমাম বাইহাকি এটা বর্ণনা করেছেন তাহত কারণ তাহা সররা। ছিল এবং এই বর্ণনাটি একমাত্র একজন সাহাবি থেকে স্পষ্ট একটা হাদিস এসছে যেটা সাহি নিঃসন্দেহ সাহাবির নাম হল ওয়াইল এবন হুজুর তিনি বলেছেন আর আমি রবি দেখেছি আমাদের সমাজের পুরুষদের ছেলে মেয়ে লোকেরা বেশি বুদ্ধিমতী মেয়ে লোকেরা সবাই বুকে হাত বাঁধে হানাপি হানাপি ও মহিলারা খুব বুদ্ধিমতী মহিলারা নদী আসল শূন্যটা পেয়ে গেছে পুরুষেরা পায় নাই আমার মা আমার গন, আমার চাচি যে পাইলে তোমরা একটু গবেষণা করলা না গবেষণা করে দেখা উচিত না আসলে এটা স্ট্রং তারপরও এগুলি শুননা এগুলি নকল এগুলি নিয়ে কোন সমালোচনা চলবে না চলবে না বুকে হাত না বানলে কি আমি যদি আল্লাহ আকবর আমরা দাঁড়িয়ে থাকি ইমাম